আবু হুরাইরা রাজু তালাহতে বর্ণিত তিনি বলেন আমাকে আবু বকর রাজ্লাহ তাল্লাহ যখন আবুবকর রাজেলাহ তালাহুকে আল্লাহ রসুল সাল্লা উসাল্লামের পক্ষতে হাজের আমির বানানো হয়েছিল কুরবানের দিন ঘোষকদের সাথে মিনায় এ ঘোষণা করার জন্য পাঠালেন যে এ বছরের পরে কোনো মুশরিক বাইতুল্লাহর হাজ করতে পারবে না আর কোন উলঙ্গ লোকও বাইতুল্লাহ তাওয়াফ করতে পারবে না হুমায়ুৎ ইবনু আবদুর রহমান রহমাতুল্লাহি বলেন অতপর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আলী রাজু তালাহনুকে আবু বকর রাদেলাউ তাল্লাহ এর পেছনে প্রেরণ করেন এবং তাকে সুরাহ বারাতের প্রথম অংশের ঘোষণা করার নির্দেশ দেন আবু হুরায়রা রাজেলাহ তাল্লাহ্ন বলেন তখন আমাদের সঙ্গে আলী রাজ্লাহ তাল্লাহ্ন কুরবানির দিন মিনায় ঘোষণা দেন যে এ বছরের পর হতে আর কোনো মুশরিক হজ করতে পারবে না এবং কোনো উলঙ্গ ব্যক্তিও আর তাওয়াফ করতে পারবে না